আসসালামুকম্বর ববরক আলমদুল্লাঃঃ রবীলীন ওবতকিনসলাতফুলমুরসলেন নবীন মহমদ ওলা ওজমায় শুমার তো শ্রোতাও দর্শক মণ্ডলি আমরা রিয়াদুস রেয়াদসালেহীন থেকে দারস এবং আলোচনা শুনছিলাম তো রিয়াদুস সালেহনের যে পিতামাতার সেবা এবং আত্মীয়তা বন্ধন সম্পর্কে যে অধ্যায়টি আছে সে বিষয়ে কিছু আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটি হলোই وعن أبي زر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستفتحون أرضا يذكر فيها القيرات وفي رواية ستفتحون مصر وهي أرض يسمى فيها القيرات فاستوسوا بأهلها خيرا فإن لهم ذمة ورحما أتوتا بندهن إتاء কোনো সময় শেষ হয়ে যায় না কোনো আত্মীয় যদি অনেক পুরাতন হয়ে যায় নতুন নতুন অবস্থায় দেখা যায় যে আত্মীয়তা ভালোই চলে কিন্তু আত্মীয়তা যদি পুরাতন হয়ে যায় মামারা মারা গেছে মামাতো ভাইদের সাথে ফুপু মারা গেছে ফুপুদের ছেলে মেয়ের সাথে এভাবে পুরাতন পিছনের আত্মীয়তা একটু পুরাতন আত্মীয়তা যখন হয়ে যায় তখন সেই আত্মীয়তার অনেক সময় গুরুত্ব আমাদের মাঝে কম হয়ে যায় তো এই ক্ষেত্রে একটি হাদিস আল্লাহ নবী সাসনাম বলেছেন আবু সার রাজে আল্লাহ তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাসনাম বলেছেন তোমরা এমন একটি দেশ বিজয় করবে স্বাধীন করবে যেই দেশের ভিতরে আল কেরাত নামক জায়গা আছে অন্য আরেকটি রেবাইতে আছে যে তোমরা মিসর মিশর দেশটাকে তোমরা বিজয় করবে স্বাধীন করবে এবং সেই মিসরের ভিতরে কেরাত নাম একটি জায়গা আছে কেরাতের অধিবাসীদের সম্পর্কে তোমরা ভালো উপদেশ দিবে তাদের সঙ্গে ভালো আচরণ করবে ভালো কথা বলবে তাদেরকে ভালো কথার উপদেশ দিবে বলছেন কারণ কি ফা ফায়ুম জিম্মাতান ও রাহিমা কারণ তাদের জন্য জিম্মাদারি আছে এবং রক্তের সম্পর্ক আছে অফি যখন সেই দেশটাকে বিজয় করবে। তখন তা সেই দেশের অধিবাসীদের সম্পর্কে তোমরা আচরণ করবা ফাইন্দা জিম্মাতান ও রাহিমান কারণ তাদের জন্য জিম্মাদারি রয়েছে এবং রক্তের সম্পর্ক রয়েছে ওয়া অথবা বলছেন জিম্মাতান ওয়া দায়িত্ব রয়েছে এবং শ্বশুরবাড়ির সম্পর্ক রয়েছে মুসলিমের রেওয়ায়ত তো এখানি আল্লা নবী বলছেন যে মিশরের সাথে আমার একটা রেহেম রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক এজন্য বলেছেন যেহেতু ইসমাইল আলাইহি সালামের মা যে হাজেরা ছিল এই হাজেরা ছিল মিশরের আর আল্লা নবী সালামের যেটা তার বংশের যেটা নাসল এবং সিলসিলা এটাও ইসমাইল থেকে ইসমাইলের সঙ্গে যে মিলে তো সেই ক্ষেত্রে রক্তের সম্পর্ক হলো আচ্ছা আর বলছেন যে আর যেটা বিবাহের বান্ধনে যে সম্পর্কটা হয় বাড়ি বা জামায়ের সম্পর্ক যেটা সেটা হলে কাউনু মারিয়া মা উম ইব্রাহিম বলছে মারিয়া তেবতইয়া যাদ্দারা আল্লাপাক একটা ছেলে সন্তানও দান করেছেন ইব্রাহিম ছিল আল্লাহ নবী সাল্লামের ছেলে তো ওনার দাসী যে ছিল মারিয়া সেও মিশরের অধিবাসী ছিল তাহলে মিশরের সাথে সম্পর্ক দুইভাবে হলো যে ইসমাইল ইসলামের মা সেও মিশরের এবং আল্লাহ ইসলামের স্ত্রী যে ইব্রাহিমের মা ওনার ছেলে ইব্রাহিমের মা সেও মিশরের তো বলছেন যে ওখানের পেরাওত নামে যে জায়গাটুকু আছে ওখানের এরা অধিবাসী ছিল তবে তোমরা যদি সেটাকে বিজয়ী করো তাহলে তাদের সঙ্গে তোমরা এই রক্তের সম্পর্ক যেহেতু আছে বিধায় তাদের সঙ্গে সদাচরণ করো তাহলে বুঝে আসতেছে যে আত্মীয়তা যদি যদি চো কবের ঘটনা ইসমাইল কত শত বছর আগের তারপর তো আল্লাহ আসলেন তো সেই ক্ষেত্রে এত পুরাতন আত্মীয়তার পরেও সেই আত্মীয়তার বন্ধনটাকে কিছুটা হলেও ঠিক রাখার চেষ্টা করতে হবে ওয়ান আবু হরার তিনি বলেন যখন আল্লাপাকের এই আয়াতটি নাজেল হয়েছে কি আয়াত ওয়ান আশিরত আকরাবিন হে রসুল সাহা সাল্লাম আপনি আপনার নিকটতম গোত্রদেরকে আপনি আল্লাহর ভয় দেখান অর্থাৎ আপনার দাওয়াতটা আপন আত্মীয় স্বজন এবং আপন গোত্র যারা আছে এদের কাছে আপনি আপনার দাওয়াতটা প্রচার করুন তাদেরকে আল্লাহর ভয় করতে বলুন বলছেন এই আয়ারটি যখন নাজেল হল দা রসুল সালাম কোরাইশান তো কোরয়েশ বংশের সবাইকে আল্লাহ নবী নবীসাল্লাম একত্রিত করলেন উনিও কোরাইশি ছিলেন কোরয়েশ বংশে ছিলেন সাধারণ ভাবে এবং বিশেষ করে গোত্রদের কোনো গোত্রের নাম ধরে এবং কোনো গোত্রদেরকে সবাইকে উনি এভাবে আহ্বান করলেন বললেন হে কাব্যে কাব্য বংশ আন কেদু নার তোমরা নিজের জানকে মুক্ত করো নিজের জাহান থেকে মুক্ত করো তোমাদের নিজের নাম থেকে হে বাণী তোমরাও তোমাদের জানকে জাহান নাম থেকে মুক্তি করো ইয়া বানী হাসিমেদু আনফুসাকুম মিনান্নার হে হাসিমের গোত্রগণ। তোমরা তোমাদের জানকে আগুন থেকে বাঁচাও মিনান সাকিম ওনার নিজের মেয়েকেও বলছে হে তুমিও। তোমার জানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এতটুকু পারবো যেহেতু তোমরা আত্মীয় কেউ আমার মেয়ে কেউ আমার চাচা কেউ আমার ভাই কেউ আমার ভাতিজা এই যে একটা যে আত্মীয়তার বন্ধন যেটা আছে এই কারণে আমি আত্মীয় রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারবো দুনিয়ায় কিন্তু কেয়ামতের দিন তোমরা তোমাদের জানকে বাঁচাতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এটাই শরীয়ত এটাই বিধান যে নিজে আমল করে জাহান নাম থেকে বাঁচতে হবে তো আল্লাহ নবী সাল সালাম যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং বিশ্ব নবী সারা জাহানের জন্য যিনি নবী তো এমন নবী যদি তার মেয়েকে বলে যে তুমি কোন কাজে আসবো না কেমতে দিন আমি তাহলে কোন ব্যক্তি এমন আছে যে আমাকে و تقيم الصلاة و وتصل الزكاة و عليه الرحمي متفقن علي. ابو ايوب خالد بن زايد الانصار رضي الله تعالى تنه بولن انا رجلا قال اك جن بكتية شيء الله نبي يا رسول الله هي رسول صلى الله اخبرني بعمل يدخلني للجنة و يباعدني من النام اما كي امون كي چو امول شمبر كي بولون جي امولير بنمائي جنوامي جنت پتپاري يبون جهنم تك مكتی پتپاري তো আল্লাহ নবী বললেন তা আবদুল্লাহ জান্নাতে যেতে গেলে আল্লাহর ইবাজত করতে হবে কী করতে হবে কেহ যদি হেফাজত না করে আল্লাহ আল্লাতলা যে দিন এবং রাতে আমাদের যে একটা রুটিন দিয়েছেন পাঁচ অক্ত সালাদ এরপরে জেকির আজকার কোরআন তেলাওয়াত এরপরে জুমার সালাদ রমদানের শ্যাম এই যে সবগুলি আমাদেরকে যে রুটিন দিয়েছেন ये रुटिनगल ना मे जो भलो एक शुद्ध आशा रेखे ही आशाए आल्ला आशा नहीं बसमाम आल्लाह के एमी माफ कर ठीक ना तर दुनिया करना परिश्रम कर ले फल पा जाए परिश्रम ना कर फल पा जाए तो आल्ला तुम जो जानात पाओ तो आबूदुल्ला आल्ला इबादत करते तब एक जिन सतर्क थकते हैं सेबादत करा भिन जिन इबादत के ठीक रखा আলাদা জিনিস এবাদত করে যদি সেই এবাদতের সাথে শিরিক মিশ্রিত হয়ে যায় তাহলে সেই এবাদতের কোনো মূল্য নেই শিরিক এত মারাত্মক অপরাধ যে শিরিক যখন মানুষ করে আল্লাহ তালা বলছেন যে লাইন আশারাক্তা লায়াহ বাতান না মালুক করার সাথে সাথে পিছুনি যত এবাজত করেছি সব নষ্ট হয়ে যাবে আল্লাহ নবীকেও বলছেন আল্লাহ তালা যে লাইন আশারাক্তা লায় বাতান আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার পিছনে সব এবাদত নষ্ট হয়ে যাবে শিরিক কী সেটা হলেই যে যে এবাদতগুলি আল্লাহর জন্য করতে হবে সেই এবাদতটা আল্লাহর জন্য না করে গায়রুল্লার নামে করা এবাদত বলতে সলাৎ আছে জাকাত আছে হাজ আছে আজকার আছে দোয়া আছে হৌফ আল্লাহর ভয় করা আছে এই যে এবাদত নজর নিয়াজ করা মান্ন করা কুরবানি করা কাসম খাওয়া এই সব কিছু গাই নামে করা যায় না তো গায়রুল্লার নামে যেন কোনো এবাদত না হয় যদি হয় তাহলে সেটাকে সিরিক বলা হবে আর এবাদতের মধ্যে যদি শিরিক মিশ্রিত হয়ে যায় তাহলে সেই এবাদত আর কোন কাজে আসবে না অত কি মুসলাত সলাত করতে হবে অতুতে জাকাত জাকাত দিতে হবে ওয়াতাসেল রাহেমে এবং আত্মীয়তাবন্ধন ঠিক রাখতে হবে তাহলে আল্লা নবীকে জিজ্ঞাসা করেছে যে এমন কিছু আমলের কথা বলুন যে আমলের বিনিময়ে জান্নাত পাবো তাহলে আল্লা নবীলাম সেই আমলগুলি গুনিয়ে দেখছে যে তুমি এবাদত করতে হবে শিরিক করা যাবে সেবন্ধন ঠিক রাখতে হবে তেওতা বন্ধন ঠিক না রাখতে পারলে জান্নাত পাওয়া যাবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ আলি ও সোনাতে অভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সুন্না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 विधान না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন রক্ষা পাবে তাদের ইমানি পৌঁছাবে মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় الحمد والصلاه والسلامু আলা রাসূলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিতর পূর্বে পিতামাতার সেবা এবং আত্মীয়তা বন্ধন রক্ষার বিষয়ে যে অধ্যায় ছে রিযুল সালেহিন কিতাবে সেই অধ্যায় থেকে আমরা আলোচনা শুনি আসছিলাম এখন যে হাদিসটা আপনাদের সামনে আসবে সেটা হলো ওয়ান عن النبي صلى قال اذا افطر احدكم فليفطر على تمر فإنه بركه فإن لم يجد تمرًا فالماء فإنه طهور وقال الصدقه للمسكين صدقه وعلى ذي الرحم سنتان صدقه وصله رواه الترمذي وقال حديث حسن سلمان بن عامر رضي الله تعالى عنه تني বলেন رسول الله صلى الله على تمرن রোজা রেখে সম পালন করে যখন ইফতারি করবে সে যেন খেজুর দিয়ে ইফতারি করে খেজুর দিয়ে ইফতারি করা কি না থাকে তাহলে ইফতারি করতে হবে ফাঈ তহর উনকা পানি পবিত্র জিনিস ও কালা সদকা তোয়াল সদকা উপর দান খয়রাত করা এটা তো সদকা আছেই ও আলাদির রাহিম আর নিজেদের আত্মীয়দের মধ্যে দান করা এর জন্য দুটা বিনিময় প্রথম বিনিময় কি আত্মীয়তা আমার কাছে একটি মহিলা ছিল মানে স্ত্রী ছিল তাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু আমার পিতা ওমর আমার স্ত্রীকে পছন্দ করতো না ওমর আমার স্ত্রীকে তিনি পছন্দ করতেন না ফকআর আলী তো তিনি আমাকে বললেন তাল্লে কাহা তুই একে তালাক দে পিতা বলছেন ছেলেকে তুই স্ত্রীটাকে তালাক দে দে্লাহ আন আর নবী আসালাম তো ওমর রাজিয়াল্লাহ নবী করিম সাহা এসে ফাদা কারাদি কালাহু আল্লাহ নবীকে বললেন যে দেখেন ওমো ইবনে অমর অর্থাৎ আমার ছেলে সে যে মেয়েটাকে বিবাহ করেছে সে আমার পছন্দ না আমি ওকে তালাক দিতে বলছি সে তালাক দেয়নি এখনও আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার হব যে কেন তাকে তালাক দিতে বললো বা তালাক কেন দিবে সেদাই আবু দর্দার আতাহু একজন ব্যক্তি আবু দর্দার নেকটে আসলো فقال ابن بولو اِنَّ لِي اِمُّرَةً وَإِنَّ أُمِّي تَأْمُّلُنِي وِي تَلَاقِهَا امار استريا چه امار ما امار استري که تلَاق دیتے بول فقال توتا خون عبد الدرداء بولو سميت رسول الله عليه وسلم يقول امي الله نبید موقتك شونه سيتيني بولا چن الوالد أوسط أبواب الجنة پيتا جنة درجار مسکن پيتا تقول جنة درجار مدهم এখন তুমি চাইলে সে দরজাটাকে ঠিক রাখো আর না হয় সেটাকে নষ্ট করে দাও এ বিষয়ে আরও যেটা ইতিপূর্বে আমরা জুরাইজের ঘটনা শুনেছি যে জুরাইজ তার মা যখন তাকে ডেকেছিল সলাতরত অবস্থায় তার ডাকে সারা না দেওয়ার কারণে তাকে যে বদোয়া করেছে বদদোয়াটি তাকে লেগে গিয়েছিল তো সর্ব অবস্থায় সুখে দুঃখে যতদূর সম্ভব পিতা মাতার সেবা এবং তাদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার তাদের খেদমত করা দরকার এবং তাদের খেদমত করতে যেয়ে যেন নিজে কোনো রকম বিরক্ত বোধ না করি এভাবে খেয়াল করা দরকার সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে এর পরে যেটা অধ্যায় সেটা হলে বাবু তাহরিম অকুকি ওকাতি আতে রাহাম পিতা মাতার নাফরমানি করা আগে তো ছিল কি পিতা মাতার সেবা করা এ সেবা যদি না করি এটা কি আত্মীয়তা হুকুম কি তো বলছেন পিতামাতার নাফরমানি করা হারাম এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করা হারামের বিষয়ে অধ্যায় আল্লাহ বলছেন أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم سورة محمد الله تعالى بولين فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض و تقطعوا أرحامكم امن تو اتاكي عشاكو رجاي جي جخن تمرا خمطاي ادشتوهي پربے تمرا بثي بثي فساد سشتی قربے وتقطعوا أرحامكم এবং তোমরা তোমাদের আত্মীয়তা আত্মীয়তাবন্ধনকে ছিন্ন করবে যদি তাহলে এরকম যদি হও অর্থাৎ তোমাকে যদি কোন কাজের দায়িত্ব দেওয়া হয় তুমি যদি কোন পরিচালনার দায়িত্বে থাকো তাহলে দমিয়ে দুনিয়া ফাঁসাদ করতে পারবে না এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করা এটাও তোমার ঠিক হবে না আর যারা এটা করবে তারাই সে ওই ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তালা লানত করেছেন আসাম মাহুম এবং তাদেরকে বধির বানাই দিয়েছেন ঠসা শুনতে পাবে না সোনা শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে ওয়া আমা আবসারহুম এবং তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দিবেন আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দিবেন ওয়া ক্বালা তাআলা ওয়াল্লাযীনা ينকুদূনা আহদাল্লাহি মিন বাদি মীছাকিহি ওয়া ইয়াকতাউন মা আমারা আল্লাহু বিহি আইয়ু সালাওয়া ইউফসিডূনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু যারা নাকি আল্লাহর প্রতিশ্রুতিকে ভঙ্গ করে দেয় আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দেওয়ার পরেও যে প্রতিশ্রুতি কী করে দেয় ভঙ্গ করে দেয় প্রতিশ্রুতি কি দিয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা এই পৃথিবীতে যত মানুষ আসবে এই প্রত্যেকের রুহকে আদম আলা সাল্লামের থেকে বের করে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের রব বলে আমাকে মানো বালা তারা বলেছিল হ্যাঁ আমার রব বলে মানি প্রতিপালক বলে মানি কেতুক দুনিয়া এসে আর আল্লাহকে রব বলে মানলো না তাহলে আল্লাহ প্রতি কি করলো ভঙ্গ করে দিল তো আন আল্লা কদুদ আল্লাহ বাদিম ইসা কেহি যারা আল্লাহর সঙ্গে আর অন্যান্য প্রতিশ্রুতি হতে পারে আয় আল্লাহ তুমি আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই করব আল্লাহর কাছে ওয়াদা করলো কিন্তু সে ওয়াদা যদি পূর্ণ না করে তো যারা নাকি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে দেয় তুমা আমার আল্লাহবি এবং আল্লাহ তালা যাদের সঙ্গে আত্মীয়তা বন্ধন ঠিক রাখার নির্দেশ দিয়েছে কেউ যদি এটাকে ছিন্ন করে ফেলে দেয় ওয়াইফ ফিল আফিল এবং জমিনে যারা ফাঁসাদ সৃষ্টি করবে দুনিয়ায় যারা ফাসাদ করবে উল্লা কালু তারাই হলো ওই সমস্ত লোক যার উপর আল্লাহন হবে ওলাহম সু উদ্দার এবং তার জন্য ঠিকানা হবে অত্যন্ত খারাপ ঠিকানা জাহান্নাম যে আয়াতটি আমরা ইতিমধ্যেই আত্মীয়তার পিতামাতার মাতার সম্পর্কে শুনেছিলাম যে আল্লাহ তালা বলেছেন ওকদ রব্বুকাল তাবুদু ইল্লা ইয়া আল্লাহ তালা হুকুম তোমাদের রব হুকুম দিয়েছে যে যেন তোমরা তার এবাদত করো শুধু তারই এবং পিতামাতার জন্য সেবা করো তাদের মধ্যেতে কোনো একজন অথবা দুইজন যদি তারা বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের খেদমুত করতে যেয়ে তুমি উপশব্দ বলো না ছিয়ে দাও অকুর রব্বির হামহুমা এবং তুমি তাদের জন্য বলো হামহুমা কামা হুমা কামা রব্বায়নি আল্লাহ তাদের প্রতি ঠিক তেমনি ভাবে আপনি দয়া করুন রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় দয়া করেছে এবং রহম করেছে তিনি বলেন রসুলাম বলেছেন আল্লাহ কুম্ি আকবরিল কাবাই আমি কি তোমাদেরকে বলব না সবচেয়ে বড় গুনা কোনটা গুণা হয় দুই রকম একটা হলো ছগিরা কি কাবিরা কবিরা গুণা জন তো বা করা শর্তি কবিরা গুণ আল্লাহ করেন না তো বলছেন কাবিরা যেগুলি বড় গুণা আছে এই বড় গুণার ভেতরে কাবাই কাবিরা গুণের মধ্যে থেকে সবচেয়ে বড় গুণা সম্পর্কে তোমাকে বলবো না বলছেন সালাসান তিনবার বললেন বলছেন কুলনা বালাই আর আমরা বললাম হিয়া আল্লাহাম আমাদেরকে বলুন কালা তিনি বলেন আল ইসরা কবিল্লা আল্লা সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সঙ্গে কাউ কি করা শরিক করা পিতা মাতার নাফরমানি করা আল্লাহ এভাবে টেক লেগে বসেছিলেন হেলান দিয়ে বসেছিলেন ফা জালাসা উনি উঠা বসলেন ও ক এবং বললেন আল্লা কুর ও শাহ জুর খবরদার মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া উনি এটা বার বার বলতেছিলেন সাহাবা এখরা মনে করতেছেন যে যদি উনি এটা বলা থেকে চুপ হয়ে যান তাহলে এটা ভালো হতো আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি जकत दान अर्थ पलट्रायन बैंकोट आठचल्लिस बार्मिंगाउंट नंबर शून्य बारे इमेल कर समाधान विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर जो निर्वाचित किताब बुलूल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसर सुव्यवस्था अपन सकल के मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाइप